সবুজ আঁচল ঘে রা লালির মন কারাতুর পরিবেশ ওর খোশি বাংলা দেশ ওর খোশি বাংলা দেশ ওর খোশি বাংলা ওর খোষি বাংলা সবুজ আঁচল ঘেরা লালির মন কারাতুর পরিবেশ ওর খোশি বাংলাদেশ ও বাংলা দেশ ওর খোষি বাংলাদেশ ওর খি বাংলা দে লক্ষ জীবন দিয়ে কি না এই দশ ঋষিমানা পারে নিতে শত্রু কি বহায়না লক্ষ জীবন দিয়ে কিনা এই দশের ঋষি মানা পার তো কেড়ে নিতে শত্রু কি বহায়না লঙ্ক কুটি জনতা সবার মুখে কথা। ল কুটি জনতা সবার এক থাকবে নিরপুরি বেশ গড় বসোনার বাংলাদেশ থাকবেশ পরিবেশ, বসোনার বাংলাদেশ ওর খুশি বাংলাদেশ ওর খুশি বাংলাদেশ ওর খুশি বাংলাদেশ ওর খুশি বাংলাদেশ পাহাড় সাগর নদী ঘেরা উর্বর ভূমি আমার দেশ শান্তিখে তুলো না সম্ভবো নর পাহাড় সাগর নদী ঘেড়া উর্বর ভূমি আমার দেশ শান্তি সুখে তুলো না সম্ভবো নর সংগ্রামী দে দেশে বিপ্লবী দে দেশে সংগ্রামী দে দেশে বিপ্লবী দে দেশে মন মতানুপরিবেশ লাল সবুজের বাংলাদেশ মন মতানুপরিবেশ লাল সবুজের বাংলাদেশ ওর বসি বাংলাদেশ ওর কষি বাংলাদেশ ওর কষি বাংলাদেশ ওর কষি বাংলাদেশ বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপস থেকে পাথরিয়া শহীদ গাজীর বাংলাদেশে কত শত আউলিয়া टेक्न थे बांग्लादेश कतो सतोलिया दिन कये मिर्स पौथे शाह चला ले रे पथे दिन कये मिर्स पौथे शाहजला ले रे पौथे করলগত জীবন শেষ ধন্য হতে আমার দেশ কর্লগত জীবন শেষ ধন্য আমার দেশ ওরূপ বাংলাদেশ ওরূপসি বাংলাদেশ ওরূপসি বাংলাদেশ ওরূপসি বাংলাদেশ বাংলাদেশ খাদ্য পণ্য বস্ত্রে আমার দেশটা স্বয়ং সম্পূর্ণ ভাষা ভূমি স্বাধীন তাই আমার দেশ এক অভিন্ন খাদ্য বস্ত্রে আমার সম্পূর্ণ ভাষা ভূমি স্বাধীন তাই আমি জীবনক্ত ঘাম কায়েম হবে বেদী নিসলাম দিয়ে জীবন রক্ত ঘাম কূরণ সুন্দর পরিবেশ হবে আমর বাংলাদেশ পুরন সুন্নার পরিবেশ হবে আমার বাংলাদেশ বাংলাদেশ পশি বাংলাদেশ ওর পশি বাংলাদেশ ওর বাংলাদেশ সবুজ আঁচল ঘেরালের মঙ্কড়াতুর পরিবেশ ওর পশি বাংলাদেশ ওর বাংলাদেশ ওর পশি